আনাস রদিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাই সাল্লাম বলেন তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নিবে কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত